আজকে নিয়েছিল নিয়ে কিছু আলোচনা করা কারণ সবে বরাত আমাদের সামনেই নাকি বলেন সবে বরাত সামনে না বরাত মানে কি ভাগ্য আমাদের সামনে ভাগ্য আমার নানি রাহ্লাহ রাহনা তানু আসিয়া ছোটবেলায় গল্প করতেনি আর কি এক কানা অন্ধ রাস্তা দিয়ে যাচ্ছে তে সামনে একটা গর্ত আছে তে বাচ্চারা পাশে ফকির ফকির বাবা সামনে খানা আমি আজকে আমরা বলছিলাম সামনে খানা আসলে বরাত মানে কি ভাগ্য এই ভাগ্য থেকে যত দুর্ভাগ্য আমরা সবে বরাত সুন্ন বছর বছরগুলে প্রসঙ্গ আসে আমরা সংক্ষেপে হলেও জানতে হবে আর আমার একটা বই আছে কোরআন সুন্নার আলোকে সবে বরার তাহলে আপনার নিয়ে যাবেন যেহেতু সবে সামনে বইটা নিয়ে যেতে পারেন এর ভিতরে হাদিস কোরআন তফসির পোকাহাদের মতামত সবই আছে মখ্তাচার হলো প্রথমত আমরা এখানে সুননাথ শিখতে আসছি ঠিক না সুননাথ নবীজির সবকিছু নবীজি যেভাবে বসতেন সেভাবে বসা কি। যেভাবে হাততেন সেভাবে কি। যে শব্দ ব্যবহার করতেন সেটা ব্যবহার করাও সুন সবে বরাত শব্দ নভিজি ব্যবহার করেননি সাহাবিরা করেননি করেননি এটা প্রায় পাঁচশো বছর পরে তৈরি হয়েছে আমরা আজকে কেন্দ্র মসজিদে আলোচনা করছি রাসুলাম যে পরিভাষা ব্যবহার করেছেন সেটা কি মধ্য আমরা চেষ্টা করব এই সুন্নতটাকে জিন্দা করার সবে বরাত না যাইজ না আমি বললাম কোরআন হাদিসের শবে বরাত গুলো কিছু নেই কারণ সবে শব্দ নেই হয়তো আমি একটু পরেই বলবো যে সবে বরাতের রাত্রে আপনারা এই আমল করতে পারেন আমি আবার শবে বরাত বললাম তাহলে বোঝা গেল আমার কন্ট্রাডিকশন একবার বলছি কোরআন হাদিস আবার না এটা বললে তবে সমাজে প্রচলন হয়ে গেছে আমরা অনেক নামাজ বলি অনেক সময় সালাদ বলি আমরা অনেক সময় রোজা বলি অনেক সময় সিয়াম বলি সিয়াম সালাদ এগুলো ইসলামী পরিভাষা রোজা নামাজ এগুলো সিয়াম বা সালাতেরাভাষা ফার্সি পরিভাষা যেটা আমাদের সমাজে আছে তারপরে অর্থ আমরা বলাতে কোনো দোষ নেই নামাজ বললে রোজা বললে কোনো দোষ হবে না কারণ আমরা সবাই বুঝি নামাজ বলতে মুসলমানদের এই সালাদ সিস্টেম বোঝানো হচ্ছে আবার অনেক বিষয় আছে যেটা আরো দূরে যেমন আমরা অনেক ঝগড়া করি আমার বিরুদ্ধে সবারই অভিযোগ আমি মাঝে মাঝে বলি কোরআন কিছু নেই আবার আরেক জায়গায় বলছি অমোক পীর দেখো কথা বলে। একবার বলছে কোরআন দিছে পীর বুলে কিছু নেই আরেকবার বলছে আমাদের পীর সাহেব এটা বলেছেন বিষয়টা ওরকম না আপনি কথাটা শেষ পর্যন্ত শুনলে কি আছে বুঝবেন আমি বলবো কোরআন দিচ্ছেন নামাজ নেই কিন্তু সবার তো আসে রোজা নেই কিন্তু সিয়াম আছে এখানে আরেকটু দূরত্ব আছে এখানে পীর কথাটা ফার্সি এটা আরবি হলো শেখ করোনা দিচ্ছে পীরও নেই শেখ নেই অর্থাৎ নামাজের ফার্সি নেই আরবিটা আছে রোজার ফার্সি নেই আরবিটা আছে কিন্তু পীরের ফার্সিও নেই আরবিও নেই কিন্তু আছে এটার একটা মূল সুন্নত কনসেপশন আছে সেটা হলো সাহেব সাহেব আলেমদের দেটাও সহবল আবার নেয় আছে আল্লাহ বলেছেন কোনোদিন যাদের ইমানের সত্য লাহা বলাই সত্য না। যাদের কথা আল্লাহ কোরআনে সোরা বাকার বলেছেন তা দেখিনি কারা ইমানের সত্য জিহাদের সত্য তাকুয়াই সত্য সালাদ কায়াম করে অর্থ ব্যয় করে জাকাত দেয় সবর করে এই কোয়ালিটিগুলো যাদের ভিতরে আছে এই ধরনের মানুষদের সাথে। যাওয়া বসা, সময় দেওয়া এটা আমাদের জন্য খুব উপকারী এটাই পরিবর্তন করে পীর পীরমুরদি সিস্টেম হয়েছিল এখান থেকে অনেক সিঁড়ি কুকুর বেদা ঢুকেছে আবার এটার মাধ্যমে দিন প্রসার হয়েছে এক সময় কাতার যুগের পরে মানুষেরা এই জাতীয় মাধ্যমেই এটার ভালো মন্দ আছে। কিন্তু যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হলো একটা হলো কোরআনে ফার্সি আরবি আছে যেমন নামাজ নেই সলাত আছে কি বলে রোজা নেই সিয়াম আছে আর কিছু জিনিস আছে আরবি কি লাইলাতুল বারাত কোরআনে হাদিসে সাহাবিদের কথায় শবে বরাত নেই মানে ফার্সি নেই লাইলাতুল বারাত নেই কি আছে লাইলাত আছে কাজেই আমরা শবে বরাত বা লাইলাতুল বরাত না বলে যদি সাবান মধ্য সাবানের রাত বলি ভালো হয় না খারাপ হয় এখানে একটু ইমানটা নাড়াচাড়া করে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন ইমানের হালতটা কি আপনি একটা তথ্য জানলেন যে রসুল্লাহাম জীবনে লাইলাতুল বারাত শব্দটা বলেননি কিন্তু সাবান শব্দটা বলেছেন অনেকবারই বলেছেন অনেকগুলো হাদিস আছে সাহাবিরা বলেননি তাবেইনরা বলেননি এই পরিভাষাটা পাঁচশো বছর পরে জন্ম এটা বলাই কোনো দোষ নেই কিন্তু আমি যদি নেসফে সাবানের রাজ বলি মধ্য সাবানের বলি তাহলে রসল সাল্লামের কথা মুগ্ধে উচ্চারণ করা হয় আর বরাতের রাজ বলি সবে বরাত বলি তাহলে এটা হয় না এখন আমি কোনটা বলব কোনটা বললে আমার ধর্মীয় অনুভূতিটা সবাই সবে বলে আবার শুনছেন অভিজি বলেননি দেখি হাদিসে বা অন্তত সাহাবিদের যুগে সবে বা আরবি লাইলাতুল বেড়া পাওয়া যায় কিনা খুঁজে চেক টেক করে যদি পাই ভালো নইলে মেনে নিল এই আর বলব না মুখ দিয়ে বেরোই গেলে যাবে তবে সাবান বললে একটু খুশি লাগে আলহামদুলিল্লাহ আমার একটা শব্দ বললাম সব বেরিয়ে গেলে অভ্যাস বেরিয়ে গেছে কি করা যাবে এই লোকটা হালকা ভালো করলো আগেরটা বেশি ভালো করলো চেক করে আমি নয় আপনি কালকে এই কথাটা অনেকের কাছে বলবেন আরেক শ্রেণীর মানুষ করবেন হ্যাঁ এত লোকে বলে কিছু বলে সব কি নবির মতো বলতে এই যে আমরা রোজা বলি নামাজ বলি এনো বলি তেন বলি এই বলি সেই বলি সব কি নবির বলতে হবে নাকি এইরকম লোক আছে না নেই হয়তো আমাদের এখানেও তো একজন চিন্তা করছেন ভাইরা আপনি কাকে ধাক্কা আপনি মানলেন আব্দুল্লাব না বলে সাল্লাহামের একটা শব্দ তার একটা শূন্য তাহলে আপনার ইমান আপনি একটু ঘষা মজা করে দেখেন আপনি কি কাম করলেন আপনি কোন জিনিসটাকে অবজ্ঞা করলেন আপনি তো আমাকে অবজ্ঞা করেননি আপত্তি করলেন আপনার সমাজের প্রচলিত কথা দেখেন মোহাম্মদ সাল্লামের কথা চেয়ে জোর দিলেন এটা আপনি ভালো করলেন না আপনি আপনারই মানের ক্ষতি করলেন আমার তো কিছু করলেন না আপনাদের সব শেখ হবে সবচেয়ে আমাকে বলে স্যার আপনার এখানে তো অনেক সুন্নত নেই অনেক সুন্নত নেই মানে কিছু কিছু বিষয় আছে মানে আপনি গাড়িতে চলেন ঘোড়ায় চলেন না সুন্নত নেই তো ভাইরা আমি গাড়ি চলাটাকে অত উত্তম ঘোড়ায় চড়তে পারলে ঘুরসা যাবে পারিনি তাই করি আমি বিশ্বাস করি যে আমি পারি না আপনাদের বলছি আমি উনিশশো সালে সৌদি আরবে গেছি ও প্রথম প্রথম তেল নিয়ে যেতাম সরিষাতে নারকেলতে ডিব্বা নিয়ে যেতাম তেল তখন এত পাওয়া যেত না ঝামেলা হতো আমি তেল মাখার অভ্যাসটা নষ্ট হয়ে গেল আমি এখন মাথায় তেল মাখতে পারি না বছর হয়ে গেল আমি তেল না তেল মাখলে বরং অস্বস্তি লাগে এই কথাটা আমি বলছি আমার এক ছোট ভাইকে মলানা ইদ্রিস রাহে মারা গেছে আপনার জানেন গত এসে ভাই রসুল কিন্তু তেল মাখতেন আমি কি করব উনি মাখতেন নিশ্চয় আমার না মাখাটাই ভালো এটা এটা বলব তাহলে বোধ হয় যে আমার ইমানে গড়বড়ি আছে আমি যে নিঃসন্দেহে তেল মাখা ভালো আমি যে মাখতে পারি না অস্বস্তি লাগে এটা আমার খারাপ রসলাস করেছে নিঃসন্দেহ সেটা দুনিয়ার কাজে জাগতিক কাজে প্রতিটি ব্যাপারে না। আমি চুলগুলো ছোট করে রাখছি আমি চুল কি টুপি পাগড়ি পরে জামে মসজিদে যাই কখন করবো মাথায় খুব গরম লাগে কখন করবো কখন গে টুপি পরে ফুটো ফুটোয়ালা বাড়ি টুপি পরলে সুন্দর একজন লোক ভাবড়ি রেখেছে লম্বা চুল রেখেছে ঘাড় বন্ধ চলে গেছে কি কর। আর নবী করেছেন সেই যুগে অন্যরকম ছিল আমি কোনটা করবো বলেন তো আমি বলবো নবীর সাথে যতটুকু মিলে আমি করতে পারছি না সেটা ভিন্ন কথা অসুবিধার জন্য ভালো মনে করব কোন জিনিসটাকে যেটা রসুল সহিভাবে প্রমাণিত এখানে আর কোন ব্যাখ্যা দিতে আমরা যাব না সন্দেহ ওইটাই ভালো আমি রাখতে পারছি না ভিন্ন কথা আমি আমার অজুর আছে এটা নকল শূন্যত মুস্তাফ শূন্যত আদাতি শূন্যত অর্থাৎ জাগতিক শূন্যত রসেল আজম তাকিদ দেননি নির্দেশ দেননি অথবা গুরুত্ব দেননি তিনি করেছেন এটা না করলে গোনা হবে না কিন্তু আমি যত যুক্তিতর্কিত এমন জায়গায় এই জন্য না যায়। যে নবীজিটা ছোট হয়ে করে ফেলার কায়দায় চলে যায় এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর কথা আমরা কি করি দুই গ্রুপই একই রকম কিছু মানুষ আমরা বলে নবীজি করেননি তাতেই কাজেই বেদাত এখানে আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে গেল কাজে প্রতি ক্ষেত্রে আপনারা যেটা সবসময় লক্ষ্য রাখবেন রসুল সালাম থেকে কোন সুন্নত সেটা ফরশ সুন্নত মুস্তাহ শুননত নাই হোক না কেন যেটা বর্ণিত হবে তার বিপরীতে আপনার যুক্তি দেবেন না আপনি যদি জানেন যেটা আলহামদুল্লাহ না দোয়া করেন পারি আর যদি না জানা থাকে তাহা কি আমি দেখব কিন্তু নবীজির শূন্যতের বিপরীতে কোনো জিনিসকে আনবেন না কোনো ক্ষেত্রেই না যাই হোক প্রথম যে বিষয়টা আমরা আলোচনা নয় এটা পরবর্তী যুগে অনেক পরে পাঁচশো বছর পরে প্রথম আপনি রসুল্লাহ সাল্লাম সাহাবী তাবি তাবে তাবিন ইমাম আবানিপা শাহি মালিক আহমদিন কারোর যুগে পাবেন না অনেক পরে এসে এই পরিবারটা জন্ম হয়েছে দ্বিতীয় পর্যায়ে যাই শূন্যদের ভিতরে নিরাপত্তা শূন্যদের বাইরে যেটা এটা বেদাত না হলেও সমস্যা তৈরি করে যেমন শবে ভিতরে আমরা যখন মধ্যসবানের সাবানের রাত এটা কোনো আলাদা উত্তেজনা তৈরি করে না কিন্তু যখনই আমি বলবো শবে বরাত তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয় এটা ভাগ্য রজনীলমানদের ভাগ্য রজনী এই যে দিচ্ছে না। সবে বরাত বোনা মাপের রজনী বার শব্দের মূল অর্থ ছিল মুক্তি আর বিতে যে বারাহাত আমরা বাংলায় অর্থটা পাল্টে বরাত ভাগ্য হয়ে গেছে কিন্তু আরবিতে বারাত মানে মুক্তি সবে আল্লাপ করেন এটা প্রমাণিত কিন্তু এই আল্লাহ ভাগ্য দেন ভাগ্য লেখেন এটা কোন হাদিস নেই কোন কোরআন নেই এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস তফসিরে একটা কথা বলা হয়েছে কোন তফসির কারো সমর্থন করেননি তাহলে মধ্য সাবান বললে যে সুন্নত চেতনা আসে সবে বরাদ বা ভাগ্য রজনী বললে আমাদের ভিতরে যে চিন্তাটা আসে এটা আসলে ঠিক না এরকম অনেক ক্ষেত্রে আছে যেমন কোরআন হাদিসের পরিভাষা হলো ইমান আর তাবেইন্দের যুগ থেকেই তবে তাবে যুগ থেকে পরিভাষা হলো আকিদা ইমান বললে ঝগড়া হয় না ওর ইমান খারাপ বলে না ওর আকিদা খারাপ যদিও তাবে তাবে যুগ থেকে আকিদা পরিভাষাটা ব্যবহার করা হচ্ছে তারপর ইমান পরিভাষার ভিতরে যত প্রশস্ততা আকিদার ভিতরে তালেউফ তাস্কিয়া রসুলাম সাহাবি তাবেইন তাদের পরিভাষা ছিল তাস্কিয়া আত্মশুদ্ধি আমরা বলি তাসাউ শব্দের ভিতরে যত প্রশস্ততা উদারতা সন্ন্যামুখীতে আছে তা সব বললে মনে হয় ভিন্ন কোন একটা শাস্ত্র এরকম মনে হয় সাহেব পীর সাহেব বললে সাথী বললে আমার সাথী আমার সাথী এখানে কিন্তু কোন অতিভক্তি জন্ম নেয় না অমক আমার সাথী সাথী বলার ভিতরে অতিভক্তির প্রাবল্য আসে না যখন পীর বললেন তখন মনে হল একটা বিশেষ একটা চেতনা তার আপনি কি আমি সাথী। কি আমার সাথী এটা খুব সিম্পল কথা এটার ভিতরে সুনত আছে এটার ভিতরে মহাব্বত আছে কিন্তু অতিভক্তির কিছু নেই শূন্যদের বাইরে যাওয়া দরজাটা বন্ধ হয়ে গেছে আমরা কোন পরিভাষাকে নাজেজ বলছি না সুন্নত যেন কেমন আরেকটু ভক্তি ভালোবাসার প্লাবন হয়ে যেতে লাগলো যেটা সাথীর ভিতরে ছিল না আমি ওনার কি মুরিদ মুরিদ বলার সঙ্গে সঙ্গেই আপনি মুরিদ কার আমার মুরিদ মানে কি চাই আমার জান প্রাণ দিয়ে একজনকেই চায় এই হুজুর তো হলো নাকি আপনি কাকে চান কাকে চান আপনি হ্যাঁ আপনি আল্লাহকে চান আমি আপনার সাথে আল্লাহ পাওয়ার জন্য আমল শেখার জন্য আপনি আমার সাথে থাকেন আর কিছু না আপনার মুরাদ তো আল্লাহ আপনি মুরিদ হলেন আল্লাহ আপনি চাচ্ছেন আল্লাহকে পরিভাষা তৈরি হয়ে গেছে হাজার দিনদার সব ঠিক আছে আমরাও বলি ব্যবহার করি কিন্তু আমরা ব্যবহার করে করে কোটি মানুষে ব্যবহার করার কারণে মোহাম্মদ সাল্লাহামের ব্যবহারে সেটা দামি হয়ে যায় কিনা হবে একশো কোটি লোকের ব্যবহারের কারণে কি সেটা রসুল্লাহ সাল্লাহামের ব্যবহারে সে দামি হয়ে যাবে কিনা না তো যাই হোক আমরা লম্বা করবো না আমল আল্লা মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন আল্লাহ মধ্যানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শির্ক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন তাহলে সবে বরাত হলো একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে শিখ নেই আপনার হিংসা বিদ্বেষ নেই আপনা এই আল্লাহর বোনাসটা এসে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব আমরা আমল করবো কিনা আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়ফ হাদিস আছে দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা যায় একটা হলো কবর আর একটা হলো দোয়া আর একটা হলো সালাদ এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী তবে যেহেতু এই রাত্রের ফজিলাত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ পড়ে এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে অন্যান্য রাত্রেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেম মুস্তাহ জায়েজ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আ আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজ পড়েন কে আমল্লায় করেন এটা নাজেজ হবে না ইনশাল হবে না তিনটে কারণে একটা হলো তবেই এই রাত্রে এবাদত করেছেন তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যেয়ে করা সমবেত করা এটা সকলিমা মাহানা পিসে মালেকি আমলি সবাই বেদাৎ বলেছেন মাকরু বলেছেন এটা নিয়ে কোন মতভেদ নেই এই রাত্রি জন্য মসজিদে যাওয়া দলবদ্ধ হওয়া বেদাত বলা হয়েছে এবং এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাত পরের দিনে রোজা রাখার ব্যাপারে নিয়মিত শূন্য কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু রোসালাম বেশি রাখতে আপনার রাখতে পারেন মধ্য সাবানের রাত বা সবে বরার বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য সাবানের রাত আর এই রাত্রি হলো আল্লাহ তালা বান্দাদের মাফ করেন এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহি আদিস পাওয়া যায় না আল্লাহর মাখফেরাতের সহি আদিস আছে তবে দোয়া করা সালাদ করা কবর জিয়ারত করা এসকল বিষয়ে জয়ী ফাদিস কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসক করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদত বন্দী করা এগুলো বিদান এবং প্রায় ফেকার সকল কেতাবে আনাফি মজাহাব শাপি মজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাকরু লেখা হয়েছে আমরা রসুল্লাহ এবং সাহাবিদের জীবনে সবে বরাতের সাহাবিদে আব্ব করমসমান আলী রদনবাজমাহিনোলাফের আশেদিনের যুগে দেখেন সবে বরাতের কোনো হদিস পাবেন না আবু করম ওসমান তারা এই রাত পালন করেছেন এরকম কিছু পাওয়া যায় না এর একটা বড় কারণ হল ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয় বতুরে না আমরা সবে বরাতে কি জন্য গুরুত্ব দিই এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে এটাই তো মূল না কি বলেন এই রাত্রে থেকে ঘোষণা হয় যে করবে করবে কবুল আল্লাহ আছে না এই হাদিসটা জয়ী তবে আমরা আশা করি এই রাতে দোয়া কবুল হবে একাধিক হাদিস রয়েছে সহি মুসলিম এবং অন্যান্য কেতাবে সহি হাদিস রয়েছে जख प्रथम वन थार्ड पर प्रथम एक तृतियां तीन ते के चार घंटा रत बर्तमान समय सन्ध्य सतटर आजान है फजर नामजी फिर आजान तीन सतट दसारो बारोटा दोनटे चार 9 3 3 नय घंटार रही थार्ड मान तीन घंटा दस टाइम तीन साढ़े तीन घंटा दस टा साढ़े दस टाइम जो रत बड़ा सन्द्या पक्षणा दे যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করব কে আসো আমার কাছে প্রতি রাতেই এই সুযোগ আল্লাহ দিতে থাকে তাহলে আমরা যদি প্রতি রাতেই সাড়ে দশটা বেজে গেলে ঘুমানোর আগে নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে আল্লাহ তাহলে কিন্তু আমাদের প্রতি রাতে সবে বরাত হয়ে যায় কথাটা কে আমরা বুঝতে পেরেছেন আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতে আল্লাহর কাছে কিছু চান কারণ আপনি সারা বছরে চাওয়া একবারে চাওয়া যায় না ভাই প্রতি রাতে আপনার নগদ আল্লাহর কাছে চান আল্লাহর কাছে মনের আবেগ জানান আল্লাহ কবুল করবেন আপনার জীবনটা আল্লাহ মুখী হবে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে পাশাপাশি আলেমল আমাদের সহমতে যেতে হবে বইপত্র পড়তে হবে আল্লাহ তালা তান করুন আমিন